সাল্লামে সাবিগন বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন আল্লাহ তহ আয়াত নাজিল করেন নিশ্চয়ই শির্ক হচ্ছে অধিকতর জুলুম সুরা লুকমান আয়াত নম্বর